Assalamu alaikum warahmatullahi wabarakatuh Innalhamdulillah Nahmaduhu wa nasda'iduhu wa nasda'iduhu wa nasda'iduhu wa nasda'iduhu wa nasda'iduhu wa nu'minu bihi wa natawadkalu alayhu Wa na'udhu billahi min shururi an infusina wa min sayyati وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً نعضوه ورسوله أما بعد فإن خير الحديث تدار الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور مختثاتها وكل مختثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اعوذ بالله من, من الشياطين الراجع صلى ربك لا يظنون حتى يركبوك في ما شجر بينهم وقال عليه الصلاه والسلام انه من يعيش منكم فسيكون اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء समागत इियत आज के नामीपड़ारित्लम सालाम सत्यारे आनंदित एरक एक्टिव प्रोग्रामे जेमन आयोजन करोक जन उपस्थित क्यों आज गोलार आवाज़ सुने बुझते कि समस्या आर्दी काशी पर बार बार प्रोग्राम कराता वही गोलार आवाज़ और भलो है बेपारे कारण जैक यहाँ कड़ो समस्या ना आज अपने मजे उपस्थित होल्लाकुल आलमीन का दा करी जो सठीक ज्ञान देवल कर दान कर सारा विश्व मुसलिम द्वित बड़ संख्य बसबाज करी তবে সত্য যে আমাদের আমরা মুসলিম যে ধর্ম প্রদ মুফা নিয়ে এসেছিলেন धर्म आशा एफन एक हजार चारशो बचर आगे ओसम मुसलिमरा जे भाव ইসলাম কে মানত করত বিশ্বাস আকারেই আমাদের কাছে রাখত এখন আছে না এর মধ্যে গোলমাল হওয়ার সম্ভাবনা আছে আজ আপনি যদি একটি বক্তব্যই দেন যেমন আমি এখানে দিচ্ছি এই কথাটা যদি আপনি আপনার গ্রামে গিয়ে বলেন বলা হয় আজকে এরকম বরাবর থাকবে না কিছু গলমাল হবে এমনও হতে পারে যে আসল কথাটাতেই নেই পুরোটাই গোলমাল হয়ে গেছে তিন চার জনের কাছে যাওয়ার আমাদের যৌক্তিকতার আধারিটা ধরেই নিতে হয় যে আজ থেকে যেস্তফা সাল্লাহ সেটা বরং অনেকটাই ময়না হয়েছে তবে কথাও সত্য যে প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লামের যুগের ইসলামই ছিল একমাত্র খাঁটি ইসলাম সেটা অবশ্যই হচ্ছে স্বচ্ছ ইসলাম আর সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ইসলাম যার উপর আমাদের সাহাবাগণ প্রতিষ্ঠিত ছিলেন সেই কারণে যত দূরে যাবে তত আর ভালো হবে না তাহলে সর্বোত্তম শতাব্দীর সবচেয়ে ভালো সময় ছিল প্রদস্তফা যুগ তারপরে যার ই আজ আনন্দ লাগে যে কোনো মসজিদে আজান হয় এখনো একশো মানুষ বসবাস করলে দশজন জন নামাজ পড়ে যে ভাই আজ আমরা মুসলিম সমাজে বসবাস করছি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা বুঝি না আমরা মনে করি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছাত্রদেরকে দেখলে মনে হয় একটা চাকরি পাওয়া আর যারা খেত ধামারে কাজ করে তাদেরকে দেখলে মনে হয় যে না বছরের পর বছর ধান কয়েক শত কুইন্টাল আবাদ করবে এটাই মনে হচ্ছে তার উদ্দেশ্য একজন ব্যবসায়ীকে দেখলে মনে হয় যে তার ব্যবসা আজ পাঁচ লক্ষ টাকায় আছে এর পুঁজি যদি দশ লক্ষ টাকা হয় আরো বেশি হয় আরো বেশি হয় তাহলে মনে হচ্ছে ওটাই তার লক্ষ্য রাজনীতিবিদ ইত্যাদি যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের লক্ষ্য কি বলে জনসেবা মানুষ সেবাই আমার হচ্ছে লক্ষ্য আর কিছু মানুষকে যদি আর কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমাদের পশু পাখির মতো না একটা পশু পাখির জীবনের বিশেষ কোন লক্ষ্য থাকে না তারা যেদিন থেকে উঠতে শিখে সেদিন থেকে খেতে শিখে এইভাবে খেতে খেতে কোনো না মারা যায় চতুষ্পদা গৃহপালিত কি মানুষের চিন্তা করা উচিত আমি মুসলিম আমি মমিন আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এক বাক্যে আমরা বলতে পারি যে মসজিদটার লক্ষ্য উদ্দেশ্য কি সবাই বলে এখানে আল্লাহর ইবাদত করতে হবে না মাছ আদায় করতে আমাদের মাখার উপরে পাখাগুলি ঘুরছে যদি বলা হয় এই পাখাগুলির উদ্দেশ্য কি তাহলে অবশ্যই বলবেন এই পাখাগুলি বাতাস দেওয়ার জন্য আমার সামনে মাইক্রোফোন আছে যদি বলা হয় এটা উদ্দেশ্য কি কেন সৃষ্টি করা হয়েছে তাহলে সকলেই বলবেন এটা একটা মাইক্রোফোন আওয়াজকে উঁচু করে দীর্ঘ করার পর বহু পর্যন্ত পৌঁছে দেয় এটাই এর লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমারও আমার আমারও আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমার আপনার জীবনের আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের সৃষ্টি করেছি জীবনের মহৎ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আর এই কারণে আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে যা কিছু আমরা দেখি পৃথিবীতে उद्देश्य हमलाह इबादत कारी बसबाद करा बसबाज कर, कर इबादत कारी আল্লাহ আকাশ ও জমিনকে তৈরি করেছেন এই কারণে যে মানুষ এখানে বসবাস করবে আল্লাহর আর কিছু সব জন্য করে এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে যেন আল্লাহর ইবাদত হয় আর আল্লাহর ইবাদত করার জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা হচ্ছে মানুষ এবং জিন মানুষ পৃথিবীতে বসবাস করবে আর এই যে দিনের বেলা সূর্যের আলো পাচ্ছি কে পাচ্ছে এগুলা রাতের বেলা চন্দ্রের আলো পাচ্ছি কে পাচ্ছে বাতাস নিচ্ছি কে পাচ্ছে অক্সিজেন নিচ্ছি কার জন্য এই কারণে আল্লাহ তিনি তোমাদের জন্য কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য সবকিছু জমিনে যা কিছু আছে সব মানুষের জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে আমি মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি অতপর যেদিন এই উদ্দেশ্য আর থাকবে না যে উদ্দেশ্যে এই কারণে খাদিসের শব্দ এসেছে যে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে অন্য বর্ণনা এসেছে লাহ বলার লোক থাকবে আর যখন আল্লাহ বল তখন এই কি হবে তখন এই কেমন যে কথা বলছিলাম সেটি হলো এই যে আমরা মানুষ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত করান আর আমাদেরকে ইবাদত করতে হবে ওইভাবেই যেভাবে আমাদের পুরী নবী মোহাম্মদ মুস্তাহ সাল্লাহ শিখা দিয়েছে আল্লা গাইড যে বুকটা দিয়েছেন ঠিক আছে আল্লাহ তালা যে বই যে বিধান তিনি দিয়েছেন সেই বিধানটা স্বয়ং নবী বাস্তবায়ন করে সে কারণে নবী এসেছিলেন আজকালে আপনারা অনেক নতুন নতুন যন্ত্রপাতি কিনছেন যত দামি যন্ত্রপাতি ওরও পরে খেটালত থাকবে থাকবে না একটা আপনাকে টেলিভিশন দিল একটা খেটালত দিলে বই দিলে বইটাতে লেখা থাকবে ওইটা কীভাবে ব্যবহার করবেন না করবেন একটা মোবাইল কিনবেন তাতেও লেখা থাকবে একটা ফ্রিজ কিনবেন তাও থাকবে একটা গাড়ি কিনবেন তাও থাকবে কেন কারণ আমি আপনি সকল যন্ত্র সাধারণত চালাতে জানি না সেই কারণে কি দরকার আছে একটা গাইডলাইনের দরকার আছে আল্লাহ আবুল আলম ইবাদত করা আর কি ভাবে ইবাদতটা করব সেটা ভাবে যেটা আমাদের নবীফ সালিসাল্লাম করে গেছেন এই কারণে পৃথিবীর কোনো মানুষ মতভেদ করতে পারে না যে আল্লাম তালা পাঁচ বাক্তের নানাজ খরচ করেছেন আমরা এখন ছয় বাক্তের খরচ করব করা যাবে যদিও কেউ বলে যে না এইভাবেই করে দিয়ে গেছেন এইভাবেই বলে দিয়ে গেছেন এটাই চলবে কেউ যদি বলে যে নানাজের আবার দুইটা আর রুটু হলো একটা তো আমরা এবার দুটা করে আবিষ্কার করে দিবা চোড়া চলবে চলবে না কারণ এইভাবে আমাদের সুলে করিম সাল করেছেন আদায় করেছেন জীবনযাপন করতে হবে ইসলামকে মানার নিয়ম এ কথা বলার পর বলছিলাম যে এই ইসলাম চোদ্দশো বছর পর ওরকমই ঝকঝকে হয়ে আছে এটা পুরোপুরি বাস্তব বা বাস্তব নয় দেখানা কিছু না কিছু বলছে কম বেশি কিছু না কিছু হয়েছে হচ্ছে তবে এতে কোনো সন্দেহ নেই যেই দিনের উপর যেই নিয়মের উপর সেটাই হচ্ছে স্বচ্ছ দিন আমাদের চাইতে অনেক উৎকৃষ্ট সুন্দর দিন সে কারণে ফুল রবিস্তফা সাল্লাহ্লাম বলেন এই তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তাহলে এমন সময় তোমরা আমার সুন্নত এবং সেদিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে আল্লাহ রসুল বলছেন না শুধু আমারটা বলছেন আমার এবং খোলাফায় তাহলে বুঝা আছে যে যদি রসুল সাল্লাহ থেকে যায় তাহলে আর খোলাফায় রা কাছে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি না থাকে তাহলে তারপরে দেখতে হবে খোলা ফায় রাশুদ্দিনরাও কি করেছেন বা কি সমাধান দিয়েছেন বাইরা অতপর ইসলামের এই গাইডলাইন যার কথা আমি আপনাদেরকে বলছি সেই গাইডলাইনটা হচ্ছে আলফোরআন এই গাইডলাইনটা কি আলু কোরআন যে আবু বল বা কিতাবুল্লাহ কালামুল্লাহ কালাম মজিদ যেভাবে ওই যুগে অবতীর্ণ হয়েছিল এখানেও সেইভাবে আছে এটা একটা বিরাট চিন্তার বিষয় আপনারা অনেকেই মাধ্যমে উচ্চ মাধ্যমিক গ্রামিং মাস্টার ডিগ্রি করেছেন এমপি করেছেন পিএইচডি করেছেন যে বইগুলো আমরা প্রাইমারিতে পড়েছিলাম আমাদের বয়সের মানুষ যারা তাদেরকে দিয়েই বই ওই বইগুলো এখন আছে ওই বইগুলো এখন নাই যে লেখকের বই আমরা পড়েছিলাম ওই লেখক এখন নাই ওই বইটা যদি থেকেও থাকে তো এত আগের পিছে নতুন জিনিস ঢুকানো হয়েছে যে অরিজিনাল বই পাওয়া যায় না কিন্তু আল কোরআনেই একটি এমন বই যেটা সেই যুগেও সেমন তেমন এই যুগেও তেমন ইন্ডিয়াতেও যে পুরান মজিদ পাকিস্তানেও সেই পুরান মজিদ সৌদি আরবেও সেই মজিদ শুরু বর্তমান যুগে পার্থক্যের কারণে অক্ষরের পার্থক্য আসবে যেটাকে কম্পিউটারের ভাষায় পার্থক্য আসতে পারে নব এম এটাও সুরা ফাঁদে থেকে শুরু সুরা নাচ থেকে শেষ ওগুলো সব এরকমই কোথাও এদিক হয়নি কারণ এই গাইডলাইন আল্লাহ আবুল্লা আহমদ দিয়েছেন এবং তিনি স্পষ্টই ঘোষণা দিয়েছেন পার্থক্য কোন রক্ত বদল হয়নি গাইডলাইন আর এই গাইডলাইনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন ত্রী নবীস্তাল আলহাল্লাম আল্লাহ তারা করাটা বলছেন কিন্তু আপনারা পাঁচ ওয়াক্তের আদায় করবেন না তিন বাক্তের না দুই বাক্তের বর্ণনা করি আপনারা নামাজ আদায় করবেন কয়ের আকাত করবেন আমরা মানি কেন কারণ আল্লাহ যে বিধানটা করেছেন সেই বিধানটা ব্যাখ্যা ও বিশ্লেষণ করছেন কে নবী মোহাম্মদ করেছেন নামাজ আদায় করো কিভাবে করবো কখন কখন করবো কতগুলো করবো এটা হচ্ছে দেখছেন আল্লাহ রসুল করছেন আর দেখছেন একটা সমস্যা হচ্ছে দৌড়িয়াছ রসুল সাল্লাম এটা হয়েছে কি করবো আর আল্লাহ রসুল সাল্লাহাম যখন শিক্ষা দিচ্ছিলেন তখন বলছিলেন আমার সাহাবি আসছে আবার তাদেরকে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তার আগের পড়ছে এইভাবে সাল্লু কামার আই তুমনি তাহলে কি বুঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আমাদের শিক্ষক তিনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে নামাজ পড়ো কিভাবে তোমরা হজ করো আর জেনে নাও এগুলা শিখে নাও এবার ইসলাম আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কমপ্লিট হয়েছে তারপরে আল্লাহ রাবুল আলমিন তাকে তুলে নিয়েছেন তারা গেলেননি সে কারণে বিদায় হয়েছে লাস্ট আয়াতাস্ট আয়াত নয় শেষ বিধান স্বরূপ অবতীর্ণ অনেক মানুষেরা বলে এটা করা যাবে না সেটা করা যাবে না মোরবি সাহেব করে এ কারণে দিই যে আমাদের এই দিন ও ধর্ম কমপ্লিট একটা গিলাস ভর্তি হওয়ার পর সেই গিলাসের উপর পানি দিলে গ্লাস থাকবে সেই পানি থাকবে না সেই করা যাবে না কারণ ইসলাম পরিপূর্ণ এটা বেশি হচ্ছে এটাকে বিদায় করে যখন আল্লাহ রসুল মারা গেলেন তখন বলা আছে তোমরা অনেক মতোভেদ দেখবে কিন্তু আমার সুন্নতকে ধরে থাকবে এবং খলাফায়ের আশেদিনের সুন্নাতকে কে ধরে থাকবে আল্লাহ রসুল এখন এবং হচ্ছে সাথে সাথে খলিফার কাছে চলে যাচ্ছে খলিফার অর্থ আমরা অনেকে বুঝি না খলিফা মানে প্রতিনিধি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতিনিধি যারা দিন ও দুনিয়ার কাজে দিন ও দুনিয়া চালানোর রসুল সাল্লাহ সাল্লামের পথ ও পদান অনুসরণ করবে তারাই হচ্ছে রসুলের করিম সাল্লা সাল্লামের খলিফা এদেরকে বলা হয় ইমামুল মুসলিমিন এদেরকে বলা হয় আমিরুল মুসলিমিন বর্তমান যুগে এগুলোকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইত্যাদি নামে আখ্যায়িত করা হয় তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পর খলিফাগণ আছেন তাদের সমস্যা হচ্ছে তাদের কাছে তারা যাচ্ছেন এই সাহাবাইক্রাম রসুলেরিম সাল্লামের পর আমাদেরকে নিয়ে চলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি পাহাড় বরাবর স্বর্ণ ফরচ করে দাও তাহলে আমার সাহাবিদের কেউ যদি এক অঞ্জলি দুই হাত ভরে যা খরচ করেছে এর বরাবরও হতে পারে কেন সাহাবাদের এই মর্যাদা কারণ যিনি নবী হয়ে পৃথিবীতে প্রথমে এসেছিলেন তার সকলেই শত্রু ছিল এই সাহাবারাই সে সঙ্গীয় সাথী যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হেফাজত করেছিলেন যারা এই দাওয়াতকে কবুল করেছিলেন যারা এই দাওয়াতকে প্রচার করেছিলেন প্রচার করার জন্য নিজের জীবনটাও দিয়েছিলেন এবং অনেক সাহাবি ছিলেন যারা নিজের জন্মস্থানে মৃত্যু তাদের ঘটেনি কারণ তাদের দিন প্রচারে এমন করে বের হতে হয়েছিল যে শুধুমাত্র জন্মই দিয়েছিলেন এই স্থানে মরণটা সেই স্থানে হয়নি বহুদূর কত কিলোমিটার পর হয়েছিল এই সাহাবাই কাম এর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা কখনোই আমার সাহাবিদেরকে গালি দিও না তোমরা আমার সাহাবিদেরকে কখনো এরা এই কারণে মর্যাদা পান যে তারা আল্লাহ রসুল্লামকে সামনে দেখেছিল এই কারণে মর্যাদা পান যে তারা ওই অবতরণ হচ্ছিল যে সময় আল্লাহর বিধান আসছিল ওই বিধান তারা ডাইরেক্ট তাজা শুনছিল আর তারা সেই অহির বিধানকে খুব ভালো করে বুঝত আমাদের মধ্যে জ্ঞান ও বুঝকে ধরেই আমাদের চলতে হবে এটাকেই বলা হচ্ছে আহলুল হাদিসের নিয়ম আপনারা হয়তো অধিকাংশ মানুষ এখানে আহুল হাদিস আছে এবং আমরা নিজেকে হালুর হাদিস বলে সালাফি বলে কি শহীদ মুসলিম লিখছেন লেখার সময় ভূমিকায় একটা বাক্য লিখছেন যে অমুক লোকের হাদিস নেওয়া যাবে না কানা সালাম কারণ সে সালাফকে গালি দিত কেন সে নিয়ে যেতে চাচ্ছি সেটি হলো এই যে কোরআন অবতীর্ণ হয়েছে আর ওই ব্যাখ্যাগুলিকেই হাদিস বলা হয় সেই ব্যাখ্যাটা তিনি প্র্যাক্টিক্যালি করেছেন मति हमीिस और ये इसलाम झगड़ा करबर बातचा আমি সাত দিনে দিবো না চোদ্দ দিনে দিবো না একুশ দিনে দিবো করে কোনো লাভ নাই দেখো দিচ্ছেন তোমার কসম মধ্যে যা ফ্যাস দিয়েছেন সেই ফেসলাই মেনে নিতে হবে তাহলে সত্যিকারে এগিয়ে মুসলিম বলে মুসলিম মানে শান্তিটা ভুল কথা আল্লাহলামের বিধানের কাছে আত্মসমর্পণ করবেন তাহলে মুসলিম অহংকার করবেন আল্লাহ সে অহংকারের বাদ যে কথা বলছিলাম যে এই এই শিক্ষা অদীক্ষা যেটা আল্লাহ অবতীর্ণ করলেন অভিরূপে সেটা আল কোরআন তার ব্যাখ্যা হলো বা আমরা রসুল সাল্লা সাল্লামের সুলনা এখন এই কোরআন ও সুলনা কে ভালো বুঝবে যার প্রতি পুরান অবতীর্ণ হয়েছে সে না বুঝবে অর্থাৎ আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আর যাদেরকে ডাই সেই শিক্ষক যাচ্ছেন সে ভালো বুঝবে না হচ্ছে পরের মানুষেরা ভালো বুঝবে ইসলামকে শিক্ষা দিচ্ছেন কে ব্যাখ্যা দিচ্ছেন কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সামনে আছেন তার সাহাবি এখন ইসলামকে ওই সাহাবিরা ভালো বুঝবে না আমরা বুঝবো আমাদের ডাইরেক্ট শিক্ষক আমাদের রসুল সাল্লাহ সোজা কথা আপনি একজন স্কুলের শিক্ষক প্রাইমারির হন আর আপার হন আর কি বলে যে হাই স্কুলের হন বা কলেজের হন আপনি আপনার ছাত্রকে যেভাবে শিক্ষা দিচ্ছেন আপনি ডাইরেক্ট একজন শিক্ষক আর আপনি শিক্ষা দিচ্ছেন সেটা গণিত হোক ভূগোল হোক আর কিছু হোক আপনার ছাত্ররা আপনার শিক্ষাটা বেশি বুঝবে না চোদ্দোশো বছর পর এই শিক্ষাটা মানুষ বেশি বুঝবে তালের এটা কি আর আমরা দেখতে পাচ্ছি এই যুগে আর একটু বেশি পাচ্ছি কিভাবে এর আগে বোখারের শরীফ দেখতে হলে কে বোখারে পরে এসেছে দাওরা পাশ এসেছে কে বাংলা তো আছে বাংলা যারা ইংরেজি জানি ইংরেজি তো আছে নেন বলছেন আমার কাছে টাকা পয়সা নাই কিছু নাই মোবাইল আছে আর লিখেন যে বোখারে ডাউনলোড বাংলায় লিখেন আর ইংলিশে লিখেন দেখবেন চলে আসছে ডাউনলোড করে নেন ওখানে তার মানে আজকালে যেগুলো দলিল যেগুলো প্রাণ এবং হাদিসে যেটাকে দলিল আমরা বলি জমির দলিলকে দলিল কেন বলেন জমির করেন তো দলিল বলেন না আমার দলিল দলিল মানে কি মানে প্রমাণ যেটা আমার আমার জমি ইসলামের দলিল মানে আল্লাহ বিশেষ করে যুবক ভাইদের হাতে নাগালে এখন দলিল এখন সবাই দলিল দিতে পারছে এটা যুগের পরিবর্তন ইসলামের ইতিহাসে বা মানুষের ইতিহাস এইভাবে পরিবর্তন এক সময় ছিলাম যে বোখারি শরীর মানুষ দেখতে চায় যে বুখারি কেমন হয় এখন বুখারি আপনি বাড়িতে বসে জঙ্গলে উর্দুতে পারছে না ইংরেজিতে পড়েন বিদেশিতে পারছেন হিন্দিতে পড়েন যাই ইচ্ছে তাই তাহলে দলিলটা এখন আমার সবা কি সবার হাতে হাতে চাইলে আপনি দলিলটা জোগাড় করতে পারেন কিন্তু দলিলটা বোঝা কি সহজ কিন্তু পড়ছেন সেটা বুঝতে কি সবাই সক্ষম হাদিস আপনার হাতে এসেছে মোবাইলও এসেছে লেখাতেও এসেছে আবার কাটপেস্ট করতেও পাচ্ছেন কিন্তু ওই দলিলটা বোঝা কি সহজ দলিলটা বোঝা সবার জন্য নয় দলিলটা সবাই দিতে পারে এখন বর্তমান যুগে এটা আরো সহজ আপনি হাদিসের করবন বেশি কিছু দরকার নেই আপনাকে একটা কেউ হাদিস বললো আপনি বুঝতে পারছেন যে হাদিসটা আমার অনুকুরবানের বিষয় হাদিসটা জাগাতের কিন্তু সমস্যাটা হয়েছে দলিল কে বুঝা কেন দলিল কে বুঝতে গিয়ে সমস্যা হচ্ছে দলিল বুঝার জন্য কি হবে ভাই জমির দলিল তো বাংলায় লেখা থাকে পড়ে বুঝে ইসলামে বলি তো আরবি ভাষায় তবু আবার উচ্চ ভাষায় কোরআনের ভাষা আল্লাহ আল্লাহর কালাম ওটা তো সহজ না আপনারা দেখছেন মাদ্রাসা আছে আপনাদের করঞ্জী যেই কি পড়াশোনা করছে সে আপনাকে কোরআনটা নিয়ে অনুবাদ করে বোঝাতে পারবে কেন না সেগুলো কঠিন সোজা না আর কোরআন হচ্ছে এতটুকু আর হাদিস সব জমা করবেন মাত্র ছয়টা হাদিসের বই এতগুলো হয়ে গেছে এই সবগুলোর বিষয়ে জ্ঞান নেওয়া অত সহজ সহজ না এখন মানুষ দলিল দিতে শিখেছে কিন্তু দলিল বুঝতে পারছে না দলিলকে বোঝার জন্য আমাদের মতো আজনেভি মানুষ মানে ও আরবি ভাষী মানুষকে বহু লম্বা পড়াশোনা করতে হয় প্রথমে জন্য রিডিংটা পড়ানো যে রিডিং পড়তে পারো রিডিং এবিসিডি পড়ে কিসের কারণে কো কো পড়ে কেন যেমন বাংলাটা রিডিং শিখব কায়দা পোক্তি পাড়া আর কোরআন শরীফ নাজারা করে শুধু অনুবাদ জানতে হবে তাহলে আপনি অনুবাদটা জানলেন যেমন আমরা ইংরেজিতে শিখাই একটু বাংলায় উদাহরণ দিয়ে আমি বিউটিফুল মানে সুন্দর নাকি কিন্তু সব জায়গায় কি বিউটিফুল মানুষের জায়গায় বিউটিফুল মাইকটা বিউটিফুল ফুলটা বিউটিফুল বাংলাতে বিউটিফুল শব্দটা মানে হলো বাংলাতে বিউটিফুল মানে সুন্দর এখন এই সুন্দর কথাটি কি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন মানুষ বিউটিফুল গরু বিউটিফুল চলবে তাই কোরআন মজিদ কে রিডিং করতে শিখা কোরআন মজিদের অর্থ জানা কোরআন মজিদের শব্দের অর্থগুলোর প্রয়োগ জানা অতপর আমাদের এই যে অর্থটা আমি করতে যাচ্ছি এই অর্থটা নেওয়ার সময় সবসময় ভাবতে হবে যে সবচেয়ে বেশি তার কাছে যাব তিনি হলেনফা সাল্লাম এবং তারপরে সাহাবাগন এবং তারপরে মোফাসের গন তাই কোনো মানুষ নিজ মাথায় যদি তফসিল করে দেয় ওর ব্যাখ্যা নেওয়া যাবেন আর এখানেই গোলমালটা গোলপালটা মাঝে হয়তো মানে করতে শিখেছে উদাহরণ দিয়ে কিছুদিন আগে বেশি দূরের উদাহরণ নেই বাসের উদাহরণ নেই গাছের উদাহরণ নেই কিছুদিন আগে মাদ্রাসায় এক ভাই পিছন থেকে ছাত্র ভাই পিছন থেকে এসে বলছেন যে বলেছেন যে শেখ আজকালে কুরবানি জোবাই হচ্ছে কিন্তু কুরবাণে জোবাই করার সময় শুননত পালন হয় না শূন্য হয় না বলছে কেন ভাই কেন জোবাই শুননতে হয় না তো এসেছে যে আল্লাহ রসুল্লাহাল্লাম যখন তার কুরবানিটা জোহাই করলেন দুটি ছাগল নিয়েছিলেন চিৎকামরা ছিল এরকম এরকম ছিল বন্য না এসেছে তারপরে কুরবানির দিনে আল্লাহ আয়সার দিয়ে আল্লাহাল আপনাকে নিজ স্ত্রীকে বলছেন যে হালুন মিলবুদিয়া ছুরি দাও আর ছুরিকে একটু ভালো করে ধার দাও তারপরে ছুরি নিলেন মানে ধারালো ছুরি নিলেন নেওয়ার পর যখন কুরবানি করলেন তখন নিজের পাটা ছাগলের গরদানে রাখলেন হেসে হাদিসের শব্দ আলাদা শেফা হয়ে যে কোনো এক একদিককে বলা হয় বা আটকার সময় তো মানে যে কোনো দিকে রাখতে হবে তো দুই দিকের মধ্যে যে কোনো দিকে পাটা মানে ছাগলের এই চোয়ালের দিকে রাখলেন সেই ছাত্র আমাকে বলছে যে সে আজকালে তো জোবাই করার সময় কেউ পা ছাগল গরু বোলায় রাখে না তাহলে তো এই জোবায় শূন্য হয় না ব্যাপারটা কি ব্যাপারটা হলো সে দলিলটা দিতে পারলো কিন্তু দলিলটা ও বুঝেনি এখন তাকে আমি বলছি শুনেন কি ব্যাপার বুঝছি যে ভাই এই যে আল্লাহ রসুল পাঠ তার ছাগলের কোরবানের গোলায়। এক পাশে চোয়ালে এটা কি এই কারণে রাখলেন যে আল্লাহ আদেশ করেছিলেন যে জবাই করার সময় পাঁচ আগাবে শরীয় আদেশ করেছিল যে তুমি জবাই করার এটা পাঁচ আবে এই কারণে রেখেছিলেন না ছাগলটা যেন নিয়ন্ত্রণে নেওয়া যায় দোড়া দৌড়ি করে না পালায় কাবুতে করা যায় কারণ জবাই করার সময় করবে পড়বে লাখালাক্তি করবে জানেন তো সবাই জানি আমরা সে পুরাপ করে উঠার চেষ্টা করবে চেপে ভালো করে মজবুত করে ধরার জন্য এই পাওয়ার ওরাই বললাম তাহলে এরকম পা রাখা সুন্দর হবে না কারণ এটা আল্লাহর আদেশ হল না ইসলামের আদেশ হল না এটা কারণ তাহলে দলিল তো আছে কিন্তু দলিলটা বুঝতে কি হলো ভুল হয়ে গেল এখন ও যদি এই দলিটা যেমন সে বুঝল ওরকম যদি ফতুয়া দেয় তাহলে ফতুয়াটা হয়ে যাবে ইসলাম বহির্ভূত ফতোয়া মানুষের সমাজে গ্রামে যদি বলে আপনাদের মতো মানুষকে জবাই করার সময় পা রেখেছিলেন আমরা পা রাখি না তাই আমাদের জোভাই সহি হয় না বলবো এই যে আমার দলি আপনাকে হাদিস দেখাচ্ছে আপনি হাদিসগুলো বসে হা রেখেছিল সবাই প্রকাশে যে বসে আছে কিছুই আর উত্তর আসে না ব্যাপারটা এরকম তিনি হাজির মানুষ আমাকে বলছেন যে একটা আমার প্রশ্ন আছে আপনার কাছে বলেন প্রশ্ন হচ্ছে যে আমি কোপনের কাপড় কিনে রাখতে চাচ্ছি আর কাপড় যখন কিনে রাখবো তখন ওই কাপড় কিন্তু আরো শুনছি আমি বললাম যে কাপড়ের তিনটা কাপড়ের মধ্যে একটা চেক হবে কেন বলছে কারণ আল্লাহ কে আমি আমি বইতে পড়েছি আমি বইতে পড়েছি আল্লা রসুল্লা সাল্লামে কোফন করা হয়েছিল এমন কাপড়ে যে কাপড়টা সাদা ছিল ছিলেন প্রদেশে তৈরি হয়েছিল যেটাকে বর্তমানে ইয়েমেন বলা এই দেশে তৈরি হয়েছিল আর ধারিদার ছিল মানে চেকওয়ালা ছিল মানে একটু নকশাওয়ালা ছিল তো নকশাওয়ালা ছিল তাই আমি এই চেকওয়ালা নকশাওয়ালা একটা কফনের কাপড় কিনতে চাই আমি হা না উত্তর না দিয়া ওনাকে বললাম যে আচ্ছা বলেন তো এই যে চেকওয়ালা একটা কোপন তিনটার মধ্যে এটা কি আল্লাহ পক্ষ থেকে তাকে আদেশ করা হয়েছিল যে চেকওয়ালা নেয় তাই চেকওয়ালা নিয়েছিলেন না সেই যুগে সেই সময়ে কোপানের কাপড় ওই পাওয়া যেত তাই নিয়েছিলেন বলছি আমার কথা ওই পাওয়া যেত তাই নিয়েছিলেন দলিলটা বুঝতে পারেনি যখন দলিল বুঝতে মানুষ পারে না তখন এই সমাজে কি হয় শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর সমস্যার সৃষ্টি হয় এরকম কিছু সমস্যার ইঙ্গিত আমি এই করি থেকে নিয়ে একেবারে মহিপাল থেকে নিয়ে বড় বড় ঈদগাহ পর্যন্ত তারা পেয়েছে দলিল বুঝতে সমস্যা হচ্ছে দলিল পেয়েছে কিন্তু দলিল বুঝতে সমস্যা হচ্ছে আরো অনেক সমস্যায় কারণে সমস্যা হচ্ছে সেটা হলো কিছু মানুষ গরম বক্তা পছন্দ করে পছন্দ করে গরম বক্তা পছন্দ করে যে বক্তা যত গরম ভাবে আলোচনা করতে পারলো সেই বক্তাটাই বড় আলেন এখন ও যে কথা বলে গেল সেটাই তার চূড়ান্ত আমি বলবো ভাই আপনারা আহিসি হয়ে গেলেন আপনারা এতদিন আহিস কে হানাফি হয়ে গেলেন হানাফি মানে হচ্ছে যে দুনিয়াতে যাই হোক তাই হোক আমার ইমাম যা বলেছে সেটাই শেষ সেটাই চূড়ান্ত আমরা যে কথা মানতে চাই যে কথা শিখতে চাই সেটা হলো আমাদের যেভাবে করেছেন সেভাবেই আর মাঝ হাত নয় আরো কথাটা বলি এবং আল হাদিস বলতে চায় যে এবার মধ্যে সর্বোত্তম কোনটা আফসাল কোনটা কথাটা বুঝাতে পারছি আমি চলবে চলবে হয়ে যাবে এরকম কিন্তু দলিল বুঝতে পারছে না তাই গ্রামে গঞ্জে সমাজে অনেক ঝড় ঝামেলা হচ্ছে যে ওটা বলছে সেটা বলছে আর কেউ এটা বলছে মানুষকে দলিল দিচ্ছে একটা কথা বলি মুসলিম নামে শূন্য থেকে দলিল দিবে না হলে তাকে কেউ মুসলমান বলবে না একযুগে আপনাদের এই এরিয়া কাদিয়ানি খুব ভেতনা ছিল পানি ছিল। তারা কি দাবি করবে তারাই এটা দিয়ে দলিল দিবে কিন্তু দলিলটা কিভাবে বুঝাচ্ছে জানার বিষয় দলিলটা কিভাবে বুঝাচ্ছে এটা জানার বিষয় যেটা পাবলিক বুঝতে পারে না ওদের কাছে ধূম্র জাল হয়ে যায় সে তখন সমস্যা লাগে এরকম ধূম্র জাল সৃষ্টি হচ্ছে আর আমরা ভাবছি যে না অমুক বড় গেল এত গরম ভাষায় এত স্পিডে আর এত হাদিসের দলিল দিল তাহলে ওই কথাটাই সত্য হবে আমরা যা করি এটা গিয়ার হয় আরো একটা সমস্যা আমাদের সমাজে কাজ করে আল্লাহর কাছে এদের জবাব হবে দিনের জ্ঞান হবে যা থাকবে এটা আমানত এর খেয়ালত করা যাবে না এর মাধ্যমে প্রসিদ্ধ হওয়া হারাম কোথাও একটা ফতুয়া শুনে আসছেন আসার পর ভাবছেন যে আজকের এই ফতোয়াটা এত নতুন লাগলো একটি হাদিসে সই হাদিসে এসেছে যে মানুষকে এমন কথা বলো না যেটা বুঝতে পারবে না আর না বুঝার কারণে সে পার না বুঝার কারণে সে হাদিসকে মিথ্যা বলবে এটা আমিটা মানব না কারণ সে বোঝার ক্ষমতা রাখ छड़ा मानुष दिन के दुनिया पवार उद्देश्य हासिल कर दिन ज्ञान गुल শুধুমাত্র শুধুমাত্র টাকার জন্য জন্য এই কাজ শুধু হারামি নয় বরং এটা হচ্ছে কারণ এগুলা হচ্ছে আল্লাহর জন্য যেটা আল্লাহর জন্য হবে সেটা টাকার জন্য হবে না এই জিনিস ধাক্কা প্রয়োজন করে আজকালে আপনাদের কাছে আসবে না চল্লিশ হাজার টাকা ছাড়া আপনারা ইমাম পাবেন না দশ হাজার বেতন দেওয়া ছাড়া তবে এ কথা অবাদ বলে দেওয়া উচিত যে আমাদের সালাফে আলহিন গন এটা ডিক্লেয়ার করেছেন যে যদি কোনো মানুষ মুসলিম সমাজের জনকল্যাণে কাজ করে ইমাম তথা শিক্ষকতা করে আর এই করার কারণে সে যেরকম অন্যান্য মানুষ অন্য কাজ করে করে করতে না দেয় কি দেয় ভাতা দেয় ভাতার ব্যবস্থা করে দেয় নাহলে কি খাবে ওর ছেলে পেলেকে কি খাওয়াবে সেই জন্য ভাতার ব্যবস্থা গ্রামের মানুষ করবে আর ও নিজে আল্লাহ উদ্দেশ্যে এই সকল কাজ করবে তখন হবে কিন্তু যে পরিমাণ দুনিয়ার আশা থাকবে সেই পরিমাণ নেছে আর তো আর হয় সমস্যা নেই পুরোটাই দুনিয়া পাওয়ার জন্য কাজটা করবে তবে জনসমাজের একটা দায়িত্ব যে তারা তাদের জন্য কিছু ব্যবস্থা করে দিবে আমি যে কথায় আসছিলাম হলো যে মানুষ দলিল দিতে পারে আর আল্লাহে আপনাদের চাইতে অনেক সময় মরালা তারা বুঝে না তখন তাদের সেই দলিলটা বোঝাতে হয় এরকম একটা গোলমাল সমস্যা আমাদের সমাজে খুব চলছে যেখানে যাচ্ছে সেখানে প্রশ্ন যেখানে যাচ্ছে সেখানে প্রশ্ন সেটা হলো যে আমরা জন মিলে একটা গরুতে কুরবানি দিতে পারি পারি নাই যাকে বলা হয় কি ভাগা কুরবানি ঠিক আছে এটা সমস্যা আছে মনে দিকে আচ্ছা এখন তাহলে শোনেন দুটা সমস্যার আগে শুনলাম একটা শোনাই সমস্যা হয়েছে যে এর আগে নিয়ম ছিল যে মানুষেরা কেউ গরু কুরবানি দিল গোটা কেউ দিলো ছাগল গোটা আবার এরকমও ছিল যে কেউ জন মিলে একটা গরু দিচ্ছে আসলো কথার থেকে এই ফতুয়ার আসার স্থান কোথায় এর স্থান হলো বাংলাদেশ আর আমি তাদের নাম নিচ্ছি না যারা ইশারায় বুঝছেন বুঝে নেবেন এবার তারা যে কথাটি বলেছে আমাদের কোনো সোজা স্ব শুনছেন কিন্তু তাদের